মামার রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন সাউরি রহমাতুল্লা আলাহী আমাকে জিজ্ঞেস করলেন কেউ তার পরিবারের জন্য বছরের বা বছরের কিছু অংশের খাদ্য জোগাড় করে রাখলে এ সম্পর্কে আপনি কোনো হাদিস শুনেছেন কি মামার বলেন তখন আমার কোনো হাদিস স্মরণ হলো না পরে একটি হাদিসের কথা আমার মনে হলো যা ইবনু সিয়াব জুহরি রহমাতুল্লা আলহি মালিক ইবনু আউসের সূত্রে উমর রদিলে তালাহন থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আল্লাহসাল্লাম বনু নাজিরের খেজুর বিক্রি করতেন परिवार जन एक बचर खाद्य जोड़े रखतें